বারা রদিল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা সাল্লামকে ইশার সালাহে তিন পড়তে শুনেছি আমি তাঁর চেয়ে কারো সুন্দর কণ্ঠ অথবা কিরাত শুনিনি